ওরা আমাদের মাদুত গুলোকে না এরা মধ্যে আমাদের সব খানকা গুলোকে না আমাদের দরগা গুলোকে না আমাদের মাধাবকে ছিলো না আমাদের পথ পদ্ধতিকে ছিলো না ছাড়লেই গোমরা হয়ে যাবে যেই ছাড়ে সেই গোমরা হয়ে যায় যেই পীরকে ছাড়ে সেই গুমরা হয়ে যায় যেই ইলিয়াসি তবলিক কে ছাড়ে সেই গোমরা হয়ে যায় কোরআন হয়েছে যেই পড়ে সেই গোমরা হাত থেকে কোরআন ছিনিয়ে দেয় হাত থেকে রসুল হাদিসের কিতাবকে ছিনিয়ে দেয় সেইগুলো তুমি পড়ে বুঝবা না এগুলো খুব কঠিন জিনিস আলেম আমাদের তুমি এগুলো পড়লেই গুমরা হা এমন ইমামের সংখ্যা তিনি আশঙ্কা করেছিলেন যেভাবে তার জাতি বাড়াবাড়ি করেছিল মন্লামকে নিয়ে এইভাবে বাড়াবাড়ি করা হতে পারে তিনি আশঙ্কা বোধ করেছিলেন আশঙ্কা বোধ করে তার জাতিকে বলে যাচ্ছেন যে জাতি লাগে নিয়ে তোমরা বাড়াবাড়ি করতে যেম নাম মারিয়ামের পুত্র কে নিয়ে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে সেইভাবে বাড়াবাড়ি করতে যেও না আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে তো কুকুরে যা হলো হয়েও গিয়েছে ফাকুলা দুন আমি হচ্ছি আল্লাহ শুধুমাত্র একজন বান্ধা একজন দাস তোমরা যদি আমাকে বলতে চাও আমার পরিচয় দিতে চাও তাহলে মালিকি না কোনটাই না সফি না উলিয় কামেল না পীরে কামেল না মুর্শিদা আজম কোনটাই না কোনটাই না তিনি বাড়ি করা থেকে বাড়াবাড়ি করা থেকে তোমাদেরকে আমি সাবধান করে যাচ্ছি কেনা আল্লাহ কামাল অতীতের জাতিগুলো শুধুমাত্র বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে ইহুদিরা ধ্বংস হয়েছে আল্লাহর পুত্র সাব্যস্ত করার কারণে খ্রিস্টানরা ধ্বংস হয়েছে আল্লাহ করার কারণে এবং তার স্ত্রী এবং তার জাতির লোকজন ধ্বংস হয়েছে বাড়াবাড়ি করার থেকে কুমল হলুক অতীতের জাতিগুলো এই বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে আল্লাহর আসলাম বলছেন হালাকাল মোতানক্ত হালাকাল মোতানক্ত যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক তারা ধ্বংস হয়ে করে। আল্লাহ থেকে হেফাজত করেন আল্লাহ পরিশুদ্ধ দিন মানাতে অফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ জ্ঞানের সাথে আমাদেরকে ইসলাম পালন করাতে অফিক দান করেন সকল প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে তার দিনের দিকে অগ্রসর হওয়ার অফিক দান করেন আল্লাহ আমাদের হায়াতে দান করেন আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় দিন যাবিক দান করেন আল্লাহুল্লাহিন